আনাস ইবনু মালিক রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি পর্দা এর আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে সবচেয়ে বেশি অবগত এ ব্যাপারে উবাই ইবনু কাব রদিল্লাহ তালাহ আমাকে জিজ্ঞেস করতেন জয়নাব বিন্ত জাহাসের সঙ্গে নববিবাহিত হিসেবে রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর ভোর হল তিনি মদিনায় তাকে বিয়ে করেছিলেন বেলা ওঠার পর তিনি লোকজনকে খাওয়ার জন্য দাওয়াত করলেন রসুল্লাহ সালুসাল্লাম বসা ছিলেন খাদ্য গ্রহণ শেষে অনেক লোক চলে যাওয়ার পরও কিছু লোক তার সাথে বসে থাকলো। অবশেষে রসুল্লা সাল্লা সাল্লাম উঠে গেলেন আমিও তার সাথে সাথে গেলাম তিনি আয়সা রাজিল্লাহ তালানহা এর হুজুরার দরজায় পৌঁছালেন তারপর ভাবলেন লোকেরা হয়তো চলে গেছে আমিও তার সঙ্গে ফিরে আসলাম এসে দেখলাম তারা আপন জায়গায় বসেই আছে তিনি আবার ফিরে গেলেন আমিও তার সঙ্গে দ্বিতীয়বার ফিরে গেলাম এমনকি তিনি আয়শা রাজিল্লাহ তালান্না এর গৃহের দরজা পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসলেন আমিও তার সঙ্গে ফিরে আসলাম এবার তার উঠে গেছে तर पर और तर मजे पर्दा झुल दिल तक पर्दा सम्पर्कित विधान अवतीर्ण हल